আর নাবী সাল্লাহ আলাইস্লাম মিরাজের রাতের কথাও উল্লেখ করেছেন এবং বলেছেন মুসা বাদামি রং বিশিষ্ট দীর্ঘদেহী ছিলেন যেন তিনি সানুয়াহ গোচরের লোকদের মতো তিনি আরও বলেছেন যে ইসা আলাাম ছিলেন মধ্যম দেহি কোকরানোচুলওয়ালা ব্যক্তি আর তিনি নবী সাল্লাহ আলাইস্লাম জাহান নামের দারোগা মালিক এবং দাজ্জালের কথাও উল্লেখ করেছেন